ধামা বাড়ি মুসলমানি চাষ ছুটে চলাজ ভয় কিরে তোর গলায় তাড়ে ওই পাক কর তার করে ঘুমাইবে হুস বাহিরে বইছে ঝড় তুফান তারা আজ করে ঘুমাইবে হুস বাহিরে বইছে ঝড় তুফান সামিল হওয়ে সাথে এখনো জামাতে আছে জামাতে সামিল হও রে সাথে এখনো জামাতে আছে কোন কাপুক বিশ্ব দুর্বিমানবে কোন কাপুক বিশ্ব দুর্বিমানুচু করি মুসলমান दवा तशे चे नाय जमानारे भंगा के निशा बजी चे दामा भागा शिरु चुरी मुसलमान दवा तशे चे नाय जमा भाग के ओ निशा